أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دائما أعوذ بالله من الشيطان الرجيم دائما أعوذ بالله من الشيطان الرجيم تسبح لله ما في السماوات و ما في الأرض له الملك و له الحمد و هو على كل شيء قدير آكاش من دلو پرثبت جحاكي جواكي شمستئي اللار پربيتراتا هو مهمة خوشنا کري آده بطو شرب بشي شرب তিনি তোমাদের কে সৃষ্টি করিয়াছেন অথপ হয় কাফির এবং তোমাদের মধ্যে কেহ হয় মুমিন তোমরা যাহা করো আল্লাহ কাল সম্ভব দৃষ্টা খিদার তিনি সৃষ্টি করিয়াছেন আকাশ মন্ডলী ও পৃথিবী যথাযথভাবে এবং তোমাদেরকে আকৃতি দান করিয়াছেন তোমাদের আকৃতি করিয়াছেন সুশোভন এবং প্রত্যাবর্তন তো তাহারই নিকট আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত তিনি জানেন এবং তিনি জানেন তোমরা যাহা গোপন করো ও তোমরা যাহা প্রকাশ করো এবং তিনি অন্তর্জামীম তোমাদের নিকট কি পৌঁছে নেয় পূর্ববর্তী কাফিদদের বৃত্তান্ত উহারা উহাদের কর্মের মন্দ ফল আস্বাদন করিয়াছিল এবং উহাদের জন্য রহিয়াছে মর্মন্তুত শাস্তি ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واسطغن الله والله غني حميد وها اي جنجة وهادر نقاط وهادر رسول قن سپسط نداشن سو آرشتو تخل وهادر উহারা কুফরি করিল ও মুখ ফিরাইয়া লইল কিন্তু ইহাতে আল্লাহর কিছু আসা যায় না আল্লাহ অভাব মুক্ত প্রশংসার হইল কাফেররা ধারণা করে যে উহারা কখনো পুনরুত্থিত হইবে না বল নিশ্চয়ই হইবে আমার প্রতিবারকের শপথ তোমরা অবশ্যই পুনরুত্থিত হইবে অতঃপর তোমরা যাহা করিতে তোমাদেরকে সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হইবে ইয়া আল্লাহর পক্ষে সহজ অতএব তোমরা আল্লাহ তাহার রসুল ও যে জ্যোতি আমি অবতীর্ণ করিয়াছি তাহাতে বিশ্বাস স্থাপন করো তোমাদের কৃত কর্ম সম্পর্কে আল্লাহ সব সবিত দৈনিক দৈনিক সরুন কর समबत कर दिन जो व्यक्ति आल्लाश्वासकर्म कर पापमोचन कर दाखिल कर जानना जहाँ पादेश नदी प्रवाहित सेहरा हईबे चिरस्थायी यही महासाफल्य কিন্তু যারা কুফরি করে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তাহারাই জাহান নামের অধিবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে কত মন্দ সে প্রত্যাবর্তন স্থল আল্লাহের অনুমতি ব্যতিরিকে কোনো বিপদেই আপতিত হয় না এবং যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তাহার অন্তর্কে সুপথে পরিচালিত করেন আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত তুমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো যদি তোমরা মুখ ফিরাইয়া লাও তবে আমার রাসুলের দায়িত্ব কেবল স্পষ্ট ভাবে প্রচার করা আল্লাহ আল্লাহ তিনি ব্যতিত কোন ইল নাই সুতরাং মুমিনগণ আল্লাহর উপর নির্ভর করুক হে মুমিনগণ তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেহ কেউ তোমাদের শত্রু অতএব তাহাদের সম্পর্কে তোমার সতর্ক থাকিও তোমরা যদি উহাদেরকে মার্জনা কর। উহাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং উহাদেরকে ক্ষমা করো তবে জানিয়া রাখো আল্লাহ তোমাদের সম্পদ ও সন্তান সন্ততির পরীক্ষা বিশেষ আর আল্লাহ তাঁহারই নিকট রয়েছে মহা মহাপুরস্কার তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং শোনো আনুগত্য করো ও ব্যয় করো তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য যারা অন্তরের কার্প্য হইতে মুক্ত তাহারাই সফল কাম যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদের জন্য উহা বহু বৃদ্ধি করিবেন এবং তিনি তোমাদের কে ক্ষমা করি আল্লাহ গুনগ্রাহী ধৈর্য সেই তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞতা পরাক্রমশালী প্রজ্ঞাময়